বাংলা মানবতা সমাধান আসসালামুকরুল কাল আদমান রাহুল বোখারি ও মুসলিম সম্মনিত দর্শক মন্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্ল আলাইহাল্লাম আমরা ফাজাইল আমলের উপরে গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা পেশ করছিলাম তার একটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে দান জাকাত ভিন্ন জিনিস দান ভিন্ন জিনিস মানুষ জাকাত দিতে বাধ্য অন্যের হক সে বাড়িতে রাখতে পারে না দান হচ্ছে নিজের ব্যাপার দিলে আল্লাহকে সন্তুষ্ট করা যায় দান করলে জান্নাত লাভ করা যায় দান হলো দলিল দানের পরিণাম জান্নাত আল্লাহতালা বলেন সেই দিন আসার পূর্বে তোমরা আল্লাহর পথে দান করো যেই দিন তোমরা বলবে প্রতিপালক আমাকে একটু সময় দাও আমরা দান করে ভালো মানুষের অন্তর্ভুক্ত হতে চাই সে কে যে ব্যক্তি আল্লাহকে কর্জ দিতে পারে কোন মানুষ যদি আল্লাহকে কর্জ দিতে পারে তো ইদা আফলাহ হাসানা আল্লাহতলা তার নেকিকে দ্বিগুণ শতগুণ করে বেশি করে দিবেন। কেউ যদি আল্লাহকে কর্জ দেয় তাহলে আল্লাহ তার অর্থ সম্পদকে অনেক অনেক বেশি করে দিবেন। দানের পরিণাম বেশি হওয়া সুদের পরিণাম কম হওয়া সুদ খেলে মানুষ ভিক্ষুক হবেই আজ হোক আর কাল দান করলে মানুষের অর্থ সম্পদ বেশি হবেই এ কথাই ঠিক আসমা রাজি আল্লাহ আনহা বলেন রাসুল সাল আলী আসাল্লাম বললেন আসমা দান করো ওলা তু হুসি কত দান করছো এটা তুমি গণনা করো না ফ আল্লাহ আলাইকে তাহলে আল্লাহ তোমাকে হিসাব করে নেকি দিবেন গণনা করে নেকি দিবেন ওলা তুই তুমি দান করা বন্ধ করো না দান করতে কৃপণতা করো না ফ আল্লাহ আলাইকে তাহলে আল্লাহ তোমার অর্থ সম্পদে কৃপণতা দিয়ে দিবে তোমার ভিতরে কৃপনাতে চলে আসবে তোমার সম্পদে বরকত কমে যাবে আল্লাহর পথে দান করতে থাকো অর্থ সম্পদ তোমার বেশি হবে আবহরাই রাজি আল্লাহ তালানহ বলেন রসুল সাল আলী ওসাল্লাম বললেন ইন ফাজলা ফ্লা তোমার অর্থ সম্পদে যা বেশি হচ্ছে এটুকু তুমি যদি দান করো তাহলে এটা জন্য হবে তোমার কল্যাণ কর অয়েন তুমসে কহ সারণ লাগ তুমি যদি দান না করো তাহলে এটা হবে তোমার জন্য বিপদ এটা হবে অনিষ্টের কারণ এতে তোমার পরকাল হারাবে আল্লাহ রসুল বললেন দেখো হাত সংকুচিত করো হাত সংকুচিত করো যদি কৃপন হও যদি তাহলে পরকাল টিকবে না আল্লাহর নবী কৃপনতা থেকে পরিত্রাণ চায়তেন অবশ্যই কৃপণতা বড় ভয়াবহ জিনিস আনাসী বলেছেন অত্যাচার হচ্ছে অন্ধকার প্রত্যেক যে ব্যক্তি অত্যাচার করবে তার পরিণাম হবে জাহান নাম অন্ধকার জুলুম বড়ও আছে ছোটও আছে একজন ধনী মানুষ গরিব মানুষের জমি দখল করে নিল এটা একটা জুলুম একজন গরিব মানুষ মরিচ বিক্রি করছে মরিচ আমি নেওয়ার সময়তে একটা মরিচ হাতে নিয়েছি দাঁড়িপাল্লা হয়ে গেছে বলেন তো আমি হাতের মরিচটা কোথায় রাখবো যদি আমার পাল্লায় রাখি তাহলে আমি একজন অত্যাচারী আর যদি লোকটার ডালিতে রাখি তাহলে আমি তার সহযোগিতা করলাম অত্যাচারিত হওয়া থেকে মুক্তি লাভ করলাম আল্লাহর নবী বলছেন যে একল বখলা তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো অন্য বর্ণনে এসেছে অত্তাকু সোহা তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো ফাইনার সোহা আহানা কাবলা কম কৃপণতা অতীতের মানুষকে ধ্বংস করেছে মুসলিম আল্লাহ রসুল বলেছেন লায়ত খুলাল জান্নাতা ক্ষিবন মান্নানোলা বাকিল যে মানুষকে প্রতারণা দেয় যে খোঁটা দেয় যে কৃপন সে জান্নাতে যাবে না কৃপনের জান্নাত নেই हमारे एक जिनिस खूब भलोक विवेचना करते आल्ला रसुल जख तख क्यों ए कथा बोलें आल्लाइन आउज बेकाम जुब्नेल बखले तुम्हारा भीरत कृपणता अवश्य एक कठिन जिन अवश्य कृपनतार परिणाम जहान्ना कृपन मानस के अल्लाह जाननाते दीबें ना এই জন্য তিনি কৃপণতা থেকে পরিত্রাণ চাইতেন যাতে করে পরিণতি বলেছেন আলাইকুম জামানুন এমন একটা সময় তোমাদের সামনে চলে আসছে যে রাজবে সাদা কাতে মানুষ তার দান নিয়ে ঘুরে বেড়াবে যার কাছে নিয়ে যাবে সে বলবে যদি এই দান কালকে তাহলে গ্রহণ করতাম আজ এই দানের কোনো রাতে রাতে মানুষ ধনী হয়ে যাবে সম্মানিত দর্শক মন্ডলী বোখারি মুসলিমের হাদিসে বোঝা যাচ্ছে যে এখন থেকে আমরা দান করি যেটুকু সময় পেয়েছি সেটুকুতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হকির মিসকিন কম মাদ্রাসায় এসব স্থানে দান করি কেন এমন একদিন চলে আসবে যে সম্পদশালী ব্যক্তি দান নিয়ে ঘুরে বেড়াবে কেউ নিবে না এটা আমাদের দেশে এখন না হলো ইতিমধ্যে এটা ঘটে গেছে অনেক দেশ এমনও আছে যে দান নেওয়ার কেউ নেই বা অনেক এলাকা এমন আছে যে ওই এলাকায় দান নেওয়ার মতো কেউ নেই আর আমরা এমনিতে দেখতে পাচ্ছি যে ২০ বছর আগে আমাদের গ্রামে মানুষের যত টাকা পয়সা ছিল আজকে তার চেয়ে টাকা পয়সা অনেক বেশি সত্যিকারী যদি এখন দ্রব্যমূল্য যত বেশি হয়েছে যদি মানুষের হাতের পয়সা এত বেশি না হতো তাহলে মানুষ বুঝতে পারত যে অর্থের সংকট কত কঠিন আমাদের দেশে উনিশশো একাত্তরে যেমন অর্থের সংকট দেখা দিয়েছিল এখনও তাই হতো কিন্তু আমরা এটা বুঝতে পারছি না এই যে মানুষের হাতে টাকা পয়সা বেশি মানুষ অভাবকে বুঝতে পারছে মানুষের টাকা পয়সা খুব বেশি হয়ে যাবে দান করার কোনো পথ থাকবে না এই জন্য আল্লাহনবী এভাবে বলছে আবু হাজি আল্লাহ বলেন একজন ব্যক্তি আল্লাহ রসুল আল্লাহ হবে। কি হবে কিভাবে দান করলে সবচেয়ে বেশি নেকি পাবো সেই বিষয়টি আমাদের বলুন আল্লাহ নবী বললেন তা সাদ্দাক তুমি দান করো ওয়ান তাহে তখন তুমি সুস্থ হন তখন তুমি অর্থের লোভি তা আমা ধনী হতে চাও তাকসাল ফাকরা দিলে কমে যাবে এ আশঙ্কা হয় চারটে জিনিস যখন এক সাঁতে থাকবে তখন যদি তুমি দান করতে পারো সবচেয়ে নেই বেশি হবে সম্মানিত দর্শক মন্ডলী দেখি আমরা বোঝানোর চেষ্টা করি আমরা বুঝতে পারি কিনা এক নাম্বার শরীর সুস্থ মানুষ তো বিপদে পড়ে দান করে ছেলে অসুখ বলে যে আল্লাহ ছেলে আমার বেঁচে গেলে একটা খাসি মাদ্রাসায় মূল্যায়নকর নয় আল্লাহর নবী বলছেন যে মানুষ যেটা মান্যত মানে ওতে কোনো লাভ নেই ওতে ও কোনো নেকি পায় না কিন্তু মান্যত মানলে দিতেই হবে দিতে হবে কেন এর মাধ্যম দিয়ে আল্লাহ তালার তার কৃপণতাকে দূর করতে চান এই দিক দিয়ে ও যে কৃপণ হয়ে গেছে এটাকে আল্লাহ দূর করে দিতে চাচ্ছে যে তুমি বিপদে পড়ে দান করো তোমার কৃপনতার হাতটা বন্ধ হোক যাতে করে তুমি যে কোনো সময়ে দান করতে পারো এই জন্য মান্য মানলে দিতেই হবে লাভ নেই চারটে জিনিস একসাথে থাকাকালীন দান করতে পারলে সবচেয়ে বেশি নাকি হবে এক শরীর সুস্থ দুই অর্থের লোভ মনটা চাচ্ছে সম্পদ উপার্জন করতে হবে বেশি করতে হবে তিন ধনী হওয়ার স্বাদ ধনী হওয়ার ইচ্ছে চার দিলে কমে যাবে দিলে একটা কমে যাওয়ার আশঙ্কা বোধ করছি। এরকম যখন মানুষের পরিস্থিতি বিরাজ করবে এই সময়ে যদি মানুষ দান করতে পারে তাহলে সবচেয়ে বেশি নেকি পাবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা কোন অবস্থাতে কিভাবে দান করব এটা একটু ভালো করে বুঝেনি দানই এমন একটা জিনিস এই জীব দশায় যার ফল পরে ভোগ করা যাবে আবহাওয়ার বলছেন আল্লাহর নবী বলেছেন এই যা মাতাল ইনসান ইনকাতা আমালহু মানুষ যখন মারা যায় তখন তার কর্ম বন্ধ হয়ে যায় ইস তিনটে জিনিস তার চালু থাকে তার একটা হচ্ছে সাদক স্থায়ী দান स्थायी दान जी मानुष जीवने को जो, से जो से पे से मरार पर नेकी पा दान फजिलता बुझाई स्थायी दान मानी एक मस्जिद निर्माण कर दे मद्रास घर निर्माण कर दे मानुष के एम किचु प्रदान कर जेटा अनेक दिन थे बला स्थायी दान आल्लाहर नबी मानुष जी सदगा जारिया करते हमले मरार पर से नेक पे थक আল্লা রসুল বলছেন স্থায়ী দানের একটি হচ্ছে ইলমুন ইলতী এমন বিদ্যে যা দ্বারা উপকৃত হওয়া যায় মানে আমি শিক্ষা অর্জন করেছি আর শিখালাম সে আরেকজনকে শিখালো এইভাবে যত স্তর নিচের দিকে যাবে সবাই যত নেকি পাবে প্রত্যেক উপরে যারা আছে তারা তার সমান পেয়ে যাবে তারা তার সমান পেয়ে যাবে ইল যে বিদ্যা যে মানুষের মরার পরে কত বড় উপকারী তা এখন বোঝানো যাবে না বিচারের মাঠে যাবে বুঝানো। আল্লাহ রসুল বলছেন যে সাদকা জারিয়া আর একটা ওলাদুন সলেহ ওই ছেলেও মানুষ মরার পরে ভোগ করবে ওই ছেলের ফলাফল যেই ছেলে পিতার জন্য দুয়া করে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষে চায় এর জন্য সে নেকি পাবে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি আপনারা আমাদের সাঁতেই থাকুন বিরতির পরে আপনাদের সামনে এ বিষয়ে গুরুত্বপূর্ণ শিখ চারোদিকে চলছে এক জোয়ার জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয়তান সে পথকে মুসলিন করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র বাংলায় জানুন কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যা প্রথম উদ্দেশ্য হলিদের বাংলাদেশে দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা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 মূল ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ যে ঘটনা হুসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন উপস্থাপনায় মনি ইসরাই তারা আল্লাহর কাছে সচতে দেখতে চয়েস আল্লাহর ব্যাপারে তাদের আইডিয়াটা ঠিক ছিল আল্লাহর ফয়সালা গুলিনি তাহলে এটাই হচ্ছে মুমিনার পরিচয় কিভাবে মুমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী পরবর্তী অনুষ্ঠান পিএসটিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ सम्मानित दर्शक मंडल शुक्रिया आदाय करुलासल सम मानूष मरार परिस पे कर्म मध्यकार अल्लाह रसुलराह जे छड़े শিক্ষা অর্জন করেছে আর একজনকে জানানোর চেষ্টা করেছে এর প্রতিদান সে ভোগ করবে আল্লাহ রসুল বলছেন হাদিস গ্রন্থ কিনে কোনো মাদ্রাসায় কোথাও দিয়েছে যেটা মানুষ চর্চা করবে যতদিন চর্চা হতে থাকবে সে তার নেকি পেতে থাকবে অমাস যেদান বানাহু। মানুষ যদি একটা মসজিদ নির্মাণ করে তাহলে মসজিদের নির্মাণের সে বিনিময় পেতে থাকবে কবরে যতদিন পর্যন্ত মসজিদ আবাদ হচ্ছে সলাদ হচ্ছে তার নেকি হবে ও বাইতান বানাহু সাবিল আর যাত্রী ছাউনি মানুষের চলাচলের সুবিধার জন্য একটা ঘর নির্মাণ করে দিল মানুষ চলাচলের অসুবিধাই সেখানে সুবিধা ভোগ করবে এতে যে নেকি হবে সে নিকি তার হতে থাকবে রসুল সাল্লি আসাল্লাম বললেন জা নাহারান আজরাহ এটা নদী পানির ব্যবস্থা করে দিল নদী কেটে পানির চলাচল করে দিল এতে যে নেকি হবে সে নেকি সে মরার পরেও পাবে আল্লাহ রসুল বলছেন মিন মালিহি মিন হায়াতহি সে তার জীবদ্দশায় সুস্থ শরীরে দান করলো কেউ যদি তার জীবদ্দশায় সুস্থ শরীরে দান করে যায় তাহলে এ দানের বিনিময় সে মরার পরেও ভোগ করবে সম্মানিত দর্শক মন্ডলী দান এমন একটা জিনিস যেটা মরার পরেও আমরা পাবো নবী করিম সাল্লাহ আলি আসাল্লাম বলেন মানুষ যে একটা ভালো কথা যদি বলে কালে মতন তৈ্যবা মানুষকে যদি একটা ভালো কথা বলে তাহলে সে দানের নেকি পাবে রসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলছেন যে মানুষ সলাৎ আদায় করার জন্য মসজিদে যায় লাম এমন কোন পদক্ষেপ জন্য যেই পদক্ষেপে তার দানের নেকি হবে না একজন মানুষ সলাৎ আদায় করতে বের হয়েছে এই যে পদক্ষেপ রাখছে প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে সে দানের নেকি পাবে বোখারি মুসলিমের হাদিস একজন ব্যক্তি রাসুল সাল্লি সাল্লামের কাছে এসে বলছে আল্লাহ রসুল আমাকে একটা কাজের কথা বলেন যার দ্বারা আমি উপকৃত হব তখন আল্লাহ রসুল বললেন যে তুমি রাস্তায় যে কষ্টদায়ক জিনিস রয়েছে সেগুলি সরিয়ে দাও এতে তুমি দানের নেকি পাবা এমত লাজ আমি তারই রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়াই হচ্ছে তোমার জন্য দানের নেকির ব্যাপার আবহাওয়ায় আল্লাহ তালু বলেন রসুল সাল্লি সাল্লাম বললেন যে আমি একজন মানুষকে জান্নাতের ভিতরে ছুটাছুটি দৌড়াদৌড়ি করতে দেখছি লোকটা কি করেছিল তার জীব রাস্তা থেকে একটা গাছ কেটে ফেলেছিল যেই গাছটা মানুষের চলাচলে অসুবিধা করছিল মানুষকে কষ্ট দিচ্ছিল এখন তো মাসা আল্লাহ সম্পূর্ণ তার বিপরীত কর্ম চলছে এখন সরকার দল আর বিরোধী দল একটু সমস্যা হলেই রাস্তাঘাট বন্ধ করা হচ্ছে রাস্তাঘাট বন্ধের তো বাস্তব কত ক্ষতি আছে এটাই তো মানুষ হিসেব করে না বন্ধ করলে আর কষ্ট দেওয়া হয় আর যদি কষ্ট খুলে দিতে পারা যায় তাহলে নেকি হয় এটা মানুষদের তো দূরের কথা ধরুন আমাদের দেশে পনেরো ষোলো কোটি লোক আছে একদিন যদি রাস্তাঘাট বন্ধ থাকে তাহলে তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ থাকলো কত টাকা লস হিসাব করতে পারবে কেউ মানুষের হিসিয়াবেরি বাইরে মানুষ বুঝে না এটাই হচ্ছে জাহেলিয়ত এটাই হচ্ছে অজ্ঞতা যখন জাহেলিয়াত নেমে আসে অজ্ঞতা নেমে আসে তখন মানুষের ইসলামের একটা নাম হলো জানা যার বিপরীত হচ্ছে আবহরায় রাজিয়াল বলেন রসুল সাল আলী ও বলেছেন বেকুলের সাদাকা প্রত্যেক আল্লাহবর বললে দানের নেকি হয় অবিকুল্লে তাহম সাদাকা প্রত্যেক আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয় অবে কুললে তাহীন সাদকা প্রত্যেক লাইল দানের নেকি হয় ও আমরিনা ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয় ও নাহিনিল মনকারে সাদাকা মন্দ কাজ থেকে নিষেধ করলে দানের নেকি হয় এরপরে একটি বাক্য আল্লাহ রসুল বলেছেন এই জন্যই আমরা বলা প্রয়োজন মনে করছি আল্লাহ রসুল বলছেন তোমরা তোমাদের স্ত্রীর তার প্রবৃত্তির চাপে তার স্ত্রীর নিকটে যায় তারা সাংসারিক জীবনে পৌঁছে এটা নেকি হবে এটা কেমন কথা তা বললেন দেখো মানুষ যদি এই কাজটা অন্যায় করে তাহলে কি হবে বলো সাহাবিগুন বললেন যে তাহলে তো পাপ হবেই তে এটা যদি অন্যায় ভাবে মানুষ করে পাপ হয় তাহলে ন্যায়ভাবে এটা নেকি হবে তুহান আল্লাহ এই জন্যই রাসুল সাল্লাহ বলেছেন যে মানুষ যদি খুশি হয়ে তার স্ত্রীর মুখে কিছু তুলে দেয় সেটাও নেকি সম্মানিত দর্শক মন্ডলী এটা কি আমাদের জীবনে ঘটে আমরা তো পারস্পরিক জীবন নিয়ে একজন আর একজনের বিরুদ্ধে লেগে আছি স্বামী স্ত্রীকে মানি নেয় স্ত্রী স্বামীকে মানি আর যারা খুব অন্তরের সাথে আছে তারাও নবী বলছেন যে স্ত্রীর কি হয় তাই হবে আবু হরি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম একদিন বললেন যে তোমাদের প্রত্যেককেই দান করতে হবে সবাকেই দান করতে হবে যেমন এই কথা বলা সাহাবিগন বলে উঠলেন কেমন হলো তার পক্ষে সম্ভব না হয় দান করা তাহলে কি করে দান করবে দান করতে হবে, প্রত্যেককে আল্লাহ বলেছেন যে তোমাদের ওই দিন আসার পূর্বে দান কর যেদিন চলে আসবে দান করে ভালো হতে চাইবে সেদিন সময় হবে না সময় দিব না আমি আল্লাহ মানুষকে मरण चले आसले समय दिने आल्लासूल से मानुष्टीन मजुरी पे दिनमजूरी होते कि খাদিস তো বোখারি মুসলিমের সম্মানিত দর্শক মন্ডলী অর্থশালী মানুষ দান করবে এ কথা যদি আমরা বুঝে বুঝিনি তাহলে ভুল হবে ভ্যান চালককেও দান করতে হবে এ কথাই ঠিক দিন মজুর কেউ দান করতে হবে এ কথাই ঠিক একজন মানুষ মাসে লক্ষ টাকা ইনকাম করে সে কিছু দান করবে একজন ভ্যান মাসে পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা ইনকরম ইনকাম করবে তাকেও দান করতে হবে এক কথাই প্রত্যেক যারা উপার্জন করে খেতে পারে তাকে দান করতে হবে সে অন্যত্রে হাত পেতে মানুষের কাছে সম্পদ নিবে না এবার সাহাবিগণ বললেন আল্লাহ রসুল যদি মানুষ বাড়ি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে কি করবে তখন আল্লাহ রসুল বললেন যারা প্রয়োজনীয় সমস্যার মধ্যে আছে তার উপকার করবে যেমন আমি আপনি হেঁটে যাচ্ছি একজন গরিব মানুষ একটা ভ্যান ঠেলে নিয়ে যাচ্ছিল ঠেলে নিয়ে যেতে পারছে না এক জায়গায় বেঁধে গেছে আপনি একটু ভ্যানের পিছন দিকে হাত লাগান ভ্যানটা পার হয়ে যাবে এটুকু কাজ করুন এটুকু কাজের এ লোকটা খুব প্রয়োজন মনে করছে এটা হবে আপনার জন্য অনেক বড় কাজ তার জন্য বড় কাজ আপনিও নাকি পাবেন সেও নাকি পাবে সাহাবিগণ বললেন আল্লাহ নব্বী যদি এরকমভাবে কোনো মানুষ কারোর সহযোগিতা করতে না পারে তাহলে কি করবে তখন আল্লাহ রসুল বলছেন মারু, তাহলে ভালো কাজের আদেশ করবে তার টাকা নেয় দান করতে পারে না মানুষের বাড়িতে কাজ করতে পারে না মানুষের উপকার করতে পারে না তাহলে মানুষকে অন্তত মুখে ভালো কথা বলবে সাহাবিগণ বললেন আল্লাহ রসুল এটাও যদি করতে না পারে তাহলে কি করবে আল্লাহ রসুল বলছেন যে ইম শেখ না তাহলে সেই ব্যক্তি নিজেকে অন্যায় থেকে ঠেকিয়ে রাখবে এটাই হবে তার জন্য দান সম্মানিত দর্শক মন্ডলী একটা পাপের পরিস্থিতি চলে এসেছে আপনি পাপটা করলেন না নিজেকে ঠেকিয়ে রাখলেন এটা দান হয়ে যাবে এর পরিণতি অনেক বড় আল্লাহ নাফসা আনিল হাওয়া, মাওয়া। মানুষ যদি তার আত্মাকে প্রবৃত্তি থেকে ঠেকাতে পারে তাহলে তার পরিণতি হচ্ছে জান্নাতুল মাওয়া যদি মানুষ নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখতে পারে সে তো দানের নেকি পাবেই সে জান্নাতুল মাওয়া পাবে আমরা বলছিলাম দানের ফজিল দান করলে আল্লাহকে সন্তুষ্ট করা যায় দান করলে জান্নাত লাভ করা যায় দান হচ্ছে দলিল দান করলে বিচারের কাটগড়াতে বিশেষ ছায়া পাওয়া যাবে যেদিন বিশেষ ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড়ো রহমান তুমি বড় ক্ষমাবান তোমার বড় রহমতের আশা ধারী হয়ে বলছি তুমি আমাদের একটু অর্থ সম্পদে দানের সুযোগ দাও মন মানসিকতা বড় করে দাও দান করে আমরা তোমাকে সন্তুষ্ট করতে চাই বিচারের কাঠগোড়াতে সফলতা অর্জন করতে চাই তোমার দরবারে এই দাবি এই দাওয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি ইল্লা সুহানা আসহাম আসসালাম রহমতুল্লাহ আপনার থাকবে সুরক্ষিত এবং পবিত্র সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফআই কোয়াড্রানোট আটচল্লিশ বার্মিংহাম পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই ওয়াই ডি তিন শর্ট কোড সোয়েব বিআইসি কোড বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান লাইকুম ওরমতুল্লাহ বারকাত আমি মোহাম্মদ বদরুদ্দুজা নদী আপনারা দেখছেন পিছ টিভি বাংলা